আবু হুরায়রা রাজ্যে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন অজু করে তখন সে যেন তার নাকে পানি দিয়ে ঝাড়ে আর যে শৌচকার্য করে সে যেন বিজোর সংখ্যক ঢেলা ব্যবহার করে আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন অজুর পানিতে হাত ঢোকানোর পূর্বে তা ধুয়ে নেয় কারণ তোমাদের কেউ জানে না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে